তিনি বলেন একদা আমি পিতা তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সালাদ সমূহ কিভাবে আদায় করতেন তিনি বললেন আল হাজির যাকে তোমরা আল উলা বা জুহর বলে থাকো তা তিনি আদায় করতেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ত আর আসরের সালাদ এমন সময় আদায় করতেন যে অতপর আমাদের কেউ মদিনার শেষ প্রান্তে তার ঘরে ফিরে যেত আর সূর্য তখনও সতেজ থাকত মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন তা আমি ভুলে গেছি আর ইশার সালাত যাকে তোমরা আতামা বলে থাকো তা তিনি বিলম্বে আদায় করা পছন্দ করতেন আর তিনি ইশার সালাতের পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন তিনি ফাজারের সালাত এমন সময় সমাপ্ত করতেন যখন প্রত্যেকে তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত এ সালাতে তিনি ষাট হতে একশো আয়াত তিলওয়াত করতেন